দর্শক ভাই বোনেরা আমার এই আসরে সমাজ ও ইসলাম আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম সমাজটাকে যত গভীর ভাবে দেখেছে যত ব্যাপকভাবে দেখেছে অন্য কোনো ধর্ম সম্ভবত এটা দেখে নাই ইসলাম ছোট থেকে শুরু করেছে ব্যক্তি পরিবার সমাজ আমরা এই পর্যায়ে দেখব যে ইসলামী সমাজে যারা প্রতিবেশী আছে তাদের ব্যাপারে মুসলমানদের কেমন হওয়া উচিত বা কি করা উচিত আমরা মানুষ সামাজিক জীব আমরা কিন্তু একা একা বসবাস করতে পারি না আমাদের ভিতরে আল্লাপাক অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছেন তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকে কিছু না কিছু আলাদা কাজ করতে চাই এবং এ কাজের মাধ্যমে আমরা দেখাতে চাই যে আমরা প্রত্যেকেই আলাদা আলাদা প্রত্যেকের ভিতরে একটা বিশেষ গুণ আছে এবং এটা নিয়ে আমরা কিন্তু গর্ব অনুভব করি এটা নিয়ে আমরা গর্ব অনুভব করি আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের ভিতরে এরকম কিন্তু স্বাতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে কিছু আলাদা আলাদা গুণ আছে কিন্তু আমরা যখন বসবাস করি তখন কিন্তু আমরা একা একা বসবাস করতে পারি না আমরা যারা এক ঘরে থাকি অনেকেই একা ঘরে থাকতে পারি না একা একা থাকতে আমাদের ভয় লাগে এবং আমরা যখন ঘর বানাই তখনও কিন্তু আমরা খুঁজি যে আমাদের আশেপাশে কারা আছে অর্থাৎ আমাদের প্রতিবেশী লাগে যারা আমাদের পাশে থাকেন রসুল্লা সাল্লাইসাল্লাম এই প্রতিবেশীদের ব্যাপারে আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন উনি চিন্তা করেন যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তারাও যদি বসবাস করতে চায় তাদের প্রতিবেশীর দরকার আছে কিনা এবং তারা প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করে একজন মানুষ বা একটা পরিবার যতই স্বাবলম্বী হোক না কেন কোনো না কোনো পর্যায়ে প্রতিবেশীদের কিন্তু দরকার হয় দরকার হোক বা না হোক পাক কোরআন শরীফে আমাদেরকে আদেশ দিয়েছেন প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে পাক বলেছেন তোমরা আল্লাহ করো এবং তার সাথে না আল্লাহর সাথে কোন কিছুর ব্যাপারে শরিক করা যাবে না এবং পিতা মাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করতে হবে কুরবা এবং আত্মীয়দের সা কাদের কাদের সাথে সৎ ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে দরিদ্রদের সাথে আত্মীয়দের সাথে এবং প্রতিবেশীদের সাথে প্রতিবেশী বলতে যারা আপনার পাশে থাকে একটা গ্রামে প্রতিবেশীর সাথে যত সহজভাবে আদান প্রদান হয় ইন্টারাকশন হয় একটা উঁচু বিল্ডিংয়ে আপনার পাশের ঘরের সাথেও কিন্তু ততটা ইন্টারাকশন বা আদান প্রদান হয় না কারণ এখনকার যুগের নাগরিক যে সভ্যতা নাগরিক যে অভ্যাস সেটার অনেক পরিবর্তন হয়েছে আমরা সবাই ব্যস্ত আমি যখন অফিসে আসি তখন আর একজন কাজ থেকে ঘরে ফেরে আবার আমি যখন ঘরে ফিরি তখন তিনি হয়তো কাজে বের হয়ে যান যার ফলে প্রতিবেশীর সাথে যে আদান প্রদান এটা কিন্তু এখন হয়ে ওঠে না অত কিন্তু তারপরও আল্লাহরে আদেশ সনাতন যতটুকু পারা যায় আমাদেরকে প্রতিবেশীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে এখন আমরা আসি যে ভালো ব্যবহার করা মানে আমরা কি বুঝি প্রথম কথা হলো তাদের খোঁজখবর নেওয়া তারা কে কি অবস্থায় আছে মাঝে মাঝে দেখাশোনা করা এবং এটা প্রত্যেকেই নিজে উদ্যোগী হয়ে দরজায় নক করবেন সালাম দিবেন যদি তারা মুসলমান হয় জিজ্ঞেস করবেন কে কেমন আছে কে কোথায় গেল তার কারো কোনো সাহায্য দরকার আছে কিনা এটা হতো এক ধরনের সদ্ব্যবহার তাকে দেখা হলেই তার সাথে সালাম বিনিময় করেন সে যদি মুসলমান হয় তার সাথে কথা বলেন আপনার মুখের সুন্দর হাসিটা তাকে দেন সে ভাববে যে না আমার প্রতিবেশী খুব বন্ধু বৎসল রসুল্লা সাল্লা সাল্লাম এটা বাস্তবে দেখিয়ে দিয়েছেন সাহাবারা বাস্তবে দেখিয়ে দিয়েছেন হ্যাঁ কোনো কোনো সময় আছে মনে আপনি বিকেল বেলায় ঘরে আছেন বাসায় আছেন হয়তো আপনি একটু আরাম করছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন এমন সময় যদি আপনার প্রতিবেশী আপনার দরজায় সে ন করেন হয়তো আপনি সাময়িকভাবে বিরক্ত হতে পারেন কিন্তু কিছুক্ষণ পর আপনার মনে হবে আপনি আশ্বস্ত হবেন এই ভেবে যে না আমাকে খবর নেওয়ার মতো কেউ আছে আসলে যে খবর নেওয়া দেখেন এটা কিন্তু খুবই দরকার মাঝে মাঝে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব আছে তাদের ব্যাপারে আমরা অভিযোগ করে বলি ভাই কোনো খবর টবর্তে নেন অনেকদিন কী অবস্থা আছে মরলাম না বাসলাম তার মানে কি আপনি কিন্তু তার কাছে খুব বেশি কিছু চান না তার কাছে আপনি টাকা পয়সাও চান না কোনো সাহায্যও চান না কিন্তু মানুষ হিসেবে শুধু এতটুকু কামনা করেন যে আপনার খোঁজ খবর তারা রাখুক খোঁজ খবর নেওয়ার ভালো ব্যবহার করার আর দিক হলো আমরা ঘরে বা বাসায় এমন কোনো কাজ যেন না করি যাতে তাদের কষ্ট হয় অনেক সময় দেখা যায় বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন অথবা একদম অ্যাটাচ লাগা বাড়িতে থাকেন তাদের জন্য এই সমস্যাটা হয় বাসায় অনেক সময় হইচুই করে আওয়াজ হয় আশেপাশের মানুষ ঘুমাতে পারে না এটা কিন্তু কখনোই উচিত না কারণ মনে রাখতে হবে যে আমরা যদি হইচই করি আওয়াজ করি এবং তাদের সমস্যা হয় আমার প্রতিবেশীর সমস্যা হয় প্রতিবেশী যদি সেই একই কাজ করে আমার তখন কেমন লাগবে বলেন নিশ্চয়ই ভালো লাগবে না সুতরাং আমাকে মনে করতে হবে যে যে কাজ আমি করছি সেই কাজে যদি আমার প্রতিবেশী কষ্ট পায় তাহলে আমার প্রতিবশী তো সেই একই কাজ আমার সাথে করতে পারে বা একই ব্যবহার আমার সাথে করতে পারে অন্তপক্ষে নিজের এই দিকটা চিন্তা করেও প্রতিবেশীদের যাতে কোনো রকমের ডিস্টার্ব না হয় সে ব্যাপারে আমাদের বিশেষ খেয়াল রাখা দরকার প্রতিবেশীদের দেখাশোনার আরেকটা দিক হলো। যে আপনার যখন কোনো সুখের খবর হয় তখন তাদের সাথে শেয়ার করা তাদেরকে ডেকে বলা দেখবেন তারা মনে করবে যে হ্যাঁ উনি আমাদেরকে কাছের মনে করেন অনেক সময় এমন হয় যে আমরা যখন সমস্যায় পড়ি তখন মানুষদেরকে আমরা ডাকি কিন্তু আমরা যখন সুখে থাকি তখন তাদেরকে বলিও না ডাকিও না এটা কিন্তু একটা স্বার্থপরতার লক্ষণ লোকজন বলে যে এই লোকটা আসলে স্বার্থপর তার যখন দরকার হয় তখন শুধু তিনি আমাদেরকে ডাকেন কিন্তু তার যখন দরকার হয় না আমাদের কোনো খোঁজখবর নেন না সমিত ভাই বোনেরা আল্লাপাক আদেশ করেছেন প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে এর আর অর্থ হলো तथे श्रद्धापूर्ण सम्पर्क रखा समझ तो भाई बने और बेपारे सामान्यटू ब्रेक निबरा ब्रेकर पर आ फिर आसब तक अपना धर्ज धूरे थकबें आलकुम वरहमल्ला वरका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 আব্দুল রাজ্ক জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি করতেছে ममिन सकाल सा मणिमुक्त आदि रजियहूते वर्णित रसुल्लाम टुकड़ो खेजूर सदाखाओ तुम्हारा जहान नाम बेचे थको तुम्हें जदिता ना पाओ तब एक उत्तम कथा द्वारा हलो सही बुहारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार तेईस অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে বিস বাংলায় দেখুন ব্যাক আগে আমরা বলছিলাম যে প্রতিবেশীদের সাথে আমরা কি কিভাবে ভালো ব্যবহার করতে পারি আমরা বলছিলাম যে সুখের যে সমস্ত ঘটনাগুলো আছে তাদের সাথে শেয়ার করা আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু এর ভিতরে তো ভালো খবরও আছে যদি আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে একটা সুযোগ আপনি নেন হাতে একটু মিষ্টি নেন মিষ্টি নিয়ে পাশের দরজায় নখ করেন যে বলেন যে আপনাদের দোয়ায় আমার ছেলে বা মেয়ে এই ভালো রেজাল্ট করেছে দেখবেন সাথে সাথে তারা আপনার ছেলে মেয়েদের জন্য আরো দোয়া করবেন কিন্তু যদি আপনি আপনার সুখের সময় তাদেরকে না ডাকেন তাহলে দুঃখের সময় কিন্তু অনেক সময় তাদেরকে পাওয়া যাবে না আপনারা যারা বাড়ির মালিক আছেন যারা আপনার ঘরে ভাড়াটিয়া হিসেবে থাকেন তারা কিন্তু আপনার প্রতিবেশী আমরা অনেক সময় দেখি বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের সাথে সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন রকমের কিন্তু ইসলামী দৃষ্টিতে আমরা যারা কোরআন এবং হাদিসে বিশ্বাস করি এবং পালন করি আপনার যারা ভাড়াটিয়া আছেন তারা কিন্তু আপনার প্রতিবেশী আপনার নিজেদেরই লোক সুতরাং তাদের সাথেও আপনার আচরণ হবে নিজের মানুষের মতো আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে যে বাড়ির মালিক যখন সুখে ছিলেন তখন তার প্রতিবেশীদের প্রতি তিনি কোনো খেয়াল দেন নাই হঠাৎ করে বাড়ির মালিকের উপরে মারাত্মক বিপদ চলে এসেছে ঘরে আগুন লেগেছে বাড়ির মালিক তখন চিৎকার দিয়েছে প্রতিবেশীদের वार दुख जनक हल सत्य मात्राशी से मालिकाटर मत करशी को हक तदाय कराई जार कारण बाड़ मालिक जखे विपदे पड़े तू पाना रुसले पक सल्ला अलिस्सल्लम जिब्राह आल्लम প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি ওসিয়াত করেছেন আমার মনে হচ্ছিল যে আল্লাহ তোমার সম্পদের মালিক হবে তার কারণ হলো দেখেন যদি ভালো প্রতিবেশী পাওয়া যায় তারা কিন্তু নিজের আত্মীয়র মতো আপনাকে সাহায্য করেন শুধু সাহায্যই করেন না আপনার ঘরকে তারা পাহারাও দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যারা শহরে থাকেন আপনি ঘরে এসেছেন ঘরের তালাটা খুলেছেন ভুলক্রমে চাবিটা বাইরে রেখে এসেছেন আপনার প্রতিবেশ যদি ভালো হয় তাহলে সে আসবে এসে তালাটা চাবিটা নিবে নক করবে এবং চাবিটা আপনাকে ফিরিয়ে দিবে এর মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের আপনার ঘরের কত উপকার হলো চিন্তা করে দেখেন সময়ত ভাই বোনেরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার আরও উপায় হলো যখন আপনি নতুন কোনো জিনিস কিনেছেন যেটা আপনি নিজেও খুব খুশি তাদেরকেও সেখানে শেয়ার করেন এরপরে আমরা দুঃখের দিকে আসি যখন আপনার কোনো সমস্যার কথা হয় আপনার প্রতিবেশীকে বলেন যদি আপনার সেটা বলতে সমস্যা না হয় যে আমি এরকম সমস্যায় পড়েছি আসেন আপনারা দেখেন কিছু করতে পারেন কিনা না সম্ভবত ভাই বোনেরা আল্লাহ নবী প্রতিবেশীদের ব্যাপারে এত খেয়াল দিতেন একদিন আবুজাওয়ার দিয়া তাল আনহুকে তিনি বলেন আবাজার तुम्हें जख को तरकारी रान्ना करो तक तरकारी कर एक पानी बस दि झोल बर मे तुम्हें कि शेयर करते बनरा आल्लाबी और एक चमत्कार हदीस बोले से हादीसे बला हे मीस आद तिलमर इल मुसलिमी एक जो मुसलिम मानुषे सुखर कारण हल अल मस्कानुल প্রশস্ত বাড়ি বা থাকার জায়গা এবং একটা কথা আছে আরবিতে উতলু বিদার যদি আপনি কোথাও বাড়ি ভাড়া নিতে চান অথবা বাড়ি করতে চান অথবা থাকতে চান তাহলে আগে দেখেন সেই বাড়ির আশেপাশের প্রতিবেশী কারা তার কারণ হলো এই প্রতিবেশীদের সাথে আপনার ইন্টারাকশন হবে আপনার ছেলে মেয়েদের ইন্টারাকশন হবে প্রতিবেশীরা যদি ভালো হয় আপনার ছেলেমেয়েরা ভালো কিছু শিখবে প্রতিবেশীরা যদি ভালো না হন তাহলে সেখান থেকে আপনার ছেলেমেয়েরা খারাপ কিছু শিখতে পারে এজন্যে আগে দেখা দরকার সেই প্রতিবেশীরা কেমন অনেক সময় এমন হতে পারে যে আপনার প্রতিবেশী হয়তো তেমন ভালো না কিন্তু আপনি যদি সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করেন এবং চেষ্টা করেন তাদের অ্যাটিচিউডকে পরিবর্তন করার জন্য। তাদের মনকে পরিবর্তন করার জন্যে বিভিন্নভাবে তাহলে দেখা যাবে যে আপনার প্রভাবে আপনার প্রতিবেশীও অনেক ভালো হয়ে উঠেছেন সময় তো ভাই বোনেরা প্রতিবেশীরা কিন্তু আমাদের দাওয়াতি কাজের বিরাট একটা ক্ষেত্র দাওয়াতি কাজ মানে হলে আপনি ভালো আপনার স্ত্রী ভালো আপনার সন্তান ভালো আপনার আত্মীয় স্বজন ভালো তারা জ্ঞানী তারা ইসলাম চর্চা করে কিন্তু আপনার পাশের প্রতিবেশী ইসলাম চর্চা করেন না হয়তোবা তারা নামে মুসলমান অথবা তারা মোটেই মুসলমান নন আপনি তাদেরকে জোর করে ইসলামের কথা বলার দরকার নেই কিন্তু আপনি আপনাকে আপনার ছেলে মেয়েকে তাদের সামনে এমনভাবে উপস্থাপন করেন যাতে করে তারা এ কথা বুঝতে পারে যে এই লোকগুলোর আচার আচরণ তাদের চরিত্র এত সুন্দর কারণ তারা মুসলমান কারণ তারা ইসলামকে মানে এবং আমিও যদি এরকম তাদের মতো ইসলামকে মানি তাহলে আমারও চরিত্র হয়তো এরকম ভালো হতে পারে তাদেরকে আপনি দেখান যে ইসলাম পালন করে আপনি আসলেই সুখী সময়ত ভাই বোনেরা আপনার কি কেউ কি বলতে পারবেন যে ইসলাম পালন করে আজ পর্যন্ত কেউ অসুখী হয়েছে আল্লাহ আল্লাপা আকসুরা তোহাতে বলেছেন ছিল তাদের ভাগ্য খুলে গিয়েছে দুনিয়ার ভাগ্য খুলে গিয়েছে আখেরাতের ভাগ্য খুলে গিয়েছে সময় তো ভাই বোনেরা আপনার প্রতিবেশীকে এই জিনিসগুলো বুঝতে দিন আপনি যখন কোনো ভালো কাজ করেন সে ভালো কাজের কথা তাকে বলেন বলার পরে দেশে চিন্তা করে দেখবে যে আসলেই তো এই কাজগুলো খুবই ভালো এবং এই কাজগুলো আমাদের করা দরকার ইসলামের যুগে যখন ইসলাম শুরু হয় আসলে কিন্তু ইসলাম প্রচারিত হয়েছে এইভাবে পাড়া দিয়ে পাড়া অর্থাৎ এই পাড়ার একজন মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার সাথে সাথে তার আচার আচরণ চিন্তা চেতনা কথাবার্তা সবই পাল্টে গিয়েছে হঠাৎ করে দেখলো যে কি ব্যাপার এই লোক আগে এরকম রুট ছিল রুড় ছিল করকশ ছিল হঠাৎ করে তার কথাবার্তা এত সুন্দর কিভাবে হলো সে আগে এরকম চুরি করতো ডাকাতি করত। কিন্তু এখন এগুলো করে না কি হলো তারা খোঁজ নিয়ে জানলো সে কলেমা পড়েছে লা ইলাহা ইহ বলেছে মুসলমান হয়েছে তখন তারাও নিজেদের ভিতরে আগ্রহ খুঁজে পায় যে এই লোকগুলো যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এত সুন্দরভাবে পরিবর্তন হয়ে যেতে পারেন এবং এত সুখী হতে পারেন তাহলে আমিও দেখি আমি একটু পরে দেখি আমিও পরিবর্তন হতে পারে কিনা আমিও এই সুখ পায় কি না এবং তারা দেখেছে প্রতিবেশীকে দেখে তারা মুসলমান হয়েছে এবং তারা সুখ পেয়েছেন সমন্তভাই বোনেরা এই প্রতিবেশীর সংখ্যা কিন্তু শুধু যারা বাড়ির আশেপাশে থাকেন তারাই নন আমি মনে করি যারা আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে আছি যেখানে আমরা আমাদের জীবনের একটা বিশেষ সময় কাটায়। দিনের অর্ধেকের বেশি আমরা অফিস আদালতে কাটায়। আমাদের অফিসের যারা কলিগ আছেন সহকর্মী আছেন আমাদের আশেপাশে যারা থাকেন তারাও কিন্তু আমাদের এক ধরনের প্রতিবেশী কারণ আমাদের জীবনের একটা অ্যাক্টিভ সময় আমরা তাদের সাথে কাটাই যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি সহপাঠী যারা তারাও কিন্তু আমাদের একদিক দিয়ে প্রতিবেশী সময়ত ভাই বোনেরা এদের সাথেও আমাদের सरकम सूंदर व्यवहार करते सुंदर कथा तक सम्मान करते उद्देश्य क्योंकि पवा नर तक सम्मान देखा आल्लापा के अनेक किस दिवे रसुल करीम सल आलहीसलम यह बेपे सूंदर कथा बोले তিনি বলেছেন মানকান বিশ্বাস করেন এবং তারা যেন তাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন ওমান কানুয়াল আখরে যারা আল্লাতে বিশ্বাস করেন এবং পরকালে বিশ্বাস করেন ফ্যাল ইউক্রিম দয়বাহু তারা যেন যে কোনো ধরনের অতিথিকে তারা সম্মান করেন এবং যারা আল্লাতে এবং আখেরাতে বিশ্বাস করেন ভালো কথা বলেন তারা যেন চুপ থাকেন বুখারি শরীফের ইহাদিসে আর একটু অতিরিক্ত এসেছে আল্লাহ নবী বলেছেন মানকায় আখেরে যারা আল্লাতে বিশ্বাস করেন এবং আখেরাতে বিশ্বাস করেন তারা যেন তাদের প্রতিবেশীকে কষ্ট না দেন সময়তো ভাই বোনেরা সুতরাং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার সাথে আমাদের ইমানের সাথে সম্পর্ক যার ইমান যত বেশি তিনি প্রতিবেশীদের সাথে তত বেশি ভালো সম্পর্ক রাখেন যার ইমান যত কম তার দ্বারা প্রতিবেশীরা তত বেশি কষ্ট পান একটা মুসলিম সমাজ সুন্দর করার জন্য এই যে মেকানিজম এই যে ফিলোসফি এই যে পদ্ধতি এটা অত্যন্ত চমৎকার কারণ যখন সমাজে ঝগড়া ফাসাদ হয় এর অনেক কিছুই কিন্তু প্রতিবেশীদের থেকে সূত্রপাত হয় একজন ভালো প্রতিবেশী আপনাকে ঝগড়া ফাসাদ থেকে রক্ষা করতে পারেন একজন ভালো প্রতিবেশী আপনাকে আবার ঝগড়া ফাসাদে লিপ্তও করাতে পারেন এজন্য আমরা সবাই যদি সচেতন হই এবং আল্লা নবীর হাদিস আমরা মানি আল্লাহর আদেশ যদি আমরা মানি তাহলে আমাদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করতে হবে অনেকে আছেন যে তারা বেছে বেছে ভালো সম্পর্ক করেন না তারা আসলে নামাজ পড়ে না তারা একটু ফাঁসের টাইপের দেখেন প্রতিবেশীদের যে হক আল্লা কিন্তু কোথাও বলেন নাই যে যারা ভালো মুসলমান মুত্তাকি মুসলমান তাদের সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে বরং এটা হল সাধারণভাবে ইন জেনারেল এনি নেইভার্স তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে বলেন। যে আমার তো আশেপাশে আছেন কার প্রতি আমি আগে বেশি হেল্পফুল হবো রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমার কাছে থাকে অর্থাৎ যে আমার বেশি কাছে সে আমার সদ্ব্যবহারের বেশি হকদার এখানে কিন্তু সে মুসলমান কি হবে। তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে এবং এই জন্যেই ইসলাম এত মহান ইসলাম এত উদার এবং এ কারণেই এই পৃথিবীর লাখো কোটি অমুসলমান দেশে দেশে আনাচে কানাচে ইসলাম গ্রহণ করেছেন এই ইসলামের উদারতা দেখে সময় তো ভাই বোনেরা আসুন নবীর হাদিস পালন করে কোরআনের আদর্শ পালন করে ইসলামের এই উদারতা আপনি বুঝুন এবং আমল করুন সাথে সাথে আপনার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে আজ থেকেই তাদের সাথে ভালো ব্যবহার করা শুরু করুন যদি জানেন কেউ আত্মীয় সাথে বা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে আপনি বুঝান তাহলে দেখবেন এভাবেই আমাদের সমাজটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে কবুল করুন আমিন ওয়াকিরুদ্দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত प्रिथे भीते ए अर्थेर शाठीक ब्याबोहर करा होले परोकले एर पुरी पूर्णू प्रतिधन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन मा रजकनाकुम मिन कबल अन्याथिया योमुल्ला बैउं फीहि वला खुल्लतू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 BIC code, IBO BZB 22 मानुष के आखिर मुखी कराते ह्रास कर আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন कैमन अर्जन करा जार अनुग्रह अंतरे आल्ला सृष्टिकारी हादिस समूह कल रगारोटाय पुन सम्प्रचार सकाल दस टेल दे